তিনি বলেন রসুল আলিহ্লাম কে জিজ্ঞেস করা হলো রসুল কোন আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে রাসুলসাল আলিম বললেন আল্লাহ ভয় ও উত্তম চরিত্র রাসুলসাল আলী জিজ্ঞেস করা হল ইয়া রাসুল্লাহ কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামি হবে রাসুলস দিলেন মুখ লজ্জাস্থান আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল আলী বলতে শুনেছিউদ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 ছোট কাজ হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কারো সাথে সাক্ষাৎ করা এই ছোট্ট কাজটি যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে এটিও কেয়ামতের কঠিন দিবসে তোমার আমলের পাল্লাকে ভারী করবে حديثة شتح. رسول صلى الله عليه وسلم بلتاً يجيء القرآن يوم القيامة كالرجل الشاحب فيقول لصاحبه أنا الذي أسهرت ليلك وأزمأت نهارك كيامو ترماته قرآن تلاوت كارير جنو قرآن منشير أكريت تعتبر كشكور بي ابن قرآن تلاوت كارير كشانتنا دي بول بي تمي تنتا قرنا عمي تمار شاتياتي تمي تنتا قرنا আমি তোমার সাথে আছি আমি হচ্ছে সেই কোরআন যে তোমাকে রাত্রি জাগরণ করিয়েছে এবং দিনের বেলায় তোমাকে পিপাসার রেখেছে অন্য এক খাদিসে বর্ণিত হয়েছে মুমিন বান্দাকে যখন কবরে রেখে আসা হবে নির্জন অন্ধকার কবরে সে যখন একাকি থাকবে তখন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোকের আগমন ঘটবে যার শরীর থেকে মেশকের সুবাস আসতে থাকবে মৃত ব্যক্তি তাকে দেখা মাত্র জিজ্ঞেস করবে তুমি কে তোমাকে তো অনেক সুন্দর লাগছে তখন সে জবাবে বলবে আব শির বিল্লাদিখ আব শির বিল্লাদিখ না আমালুকা সালে तुम सुबद ग्रहण करो तुम सुब्रहण करो आमी तुम्हार नैकामल जो नैकल तुम्हें दुनिया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 হতো ভাগা তুমি দুঃসংবাদ গ্রহণ করো আমি হচ্ছি তোমার সেই সকল বদ আমল যেগুলো তুমি দুনিয়াতে করে এসেছিলে প্রিয় ভাই বোন তোমার এই ন্যাক আমলগুলো বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করবে কিয়মতের দিন এগুলোকে পরিমাপ করা হবে প্রিয় ভাই বোন সুতরাং আমাদের দায়িত্ব হলো রাসুল সাল আলী সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কোনো ধরনের বাড়াবাড়ি ও ছাড়া ছাড়ি ব্যতীত এই কথাগুলোর উপর বিশ্বাসে স্থাপন করা যাদের কাছে রাসুল পাঠানো হয়েছিল তাদেরকে আমি জবাবদিহিতার সম্মুখীন করব এবং সকল নবী রাসুলগণকে অবশ্যই আমি জিজ্ঞাসা করব। অতপর আমি সজ্ঞানে তাদের সামনে তাদের অবস্থা বর্ণনা করব বস্তুত তো আমি তো তাদের কাছ থেকে অনুপস্থিত ছিলাম না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 আরেক ধরনের মানুষের অবস্থা এমন হবে যে তারা জান্নাত ও জাহান নামের মধ্যবর্তী স্থান অবস্থান করবে এ বিষয়ে ওলামা এ বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আর যারা কাফির তাদের কুফরি কর্ম তাদের সকল আমলকে বিনষ্ট করে দিয়েছে তাই তারা হিসাব নিকাশ ছাড়াই জাহান নামে প্রবেশ করবে সেই পরিমাণ আজাব তাদের থেকে কমিয়ে দেয়া হবে তবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না জান্নাত তাদের জন্য চিরতরে হারাম কেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই হে আল্লাহর বান্দারা খুব ভালো করে স্মরণ রেখো হিয় বান্দারা খুব ভালো করে স্মরণ রেখো তবে কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ তান্দা থাকবে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাম বলে আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ। আমরা আপনার কাছে আশা করছি হে আল্লাহ আমরা আপনার কাছে আশা করছি আপনার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করবেন না আবু হাজম রাহিমহল্লা বলেন এই সত্তর হাজার মানুষের ক্যামতের মাঠে কোনো ধরনের জবাব সম্মুখীন হতে হবে না বরং তারা বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে হে আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনো হে আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনো কেয়ামতের মাঠে মিজানের পাল্লা যখন স্থাপন করা হবে তখন সকলের মাঝে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে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 তাহলে সে এতটাই খুশি হবে এতটাই আনন্দিত হবে যে এরপর আর কখনোই কোনো দিন কোনো ধরনের দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করবে না আর যদি তার গুনার পাল্লাটি ভারী হয়ে যায় তাহলে সে চরম ক্ষতিগ্রস্ত হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে উমুল মিনীন হজরত আইসারদি আল্লাহ তালান রসুল সাল আলী আসসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ মানুষেরা কি কিয়ামতের মাঠে তাদের পরিবারের লোকদের চিনতে পারবে তখন রাসুলসাল জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ আয়সা তারা তাদের পরিবারের লোকদের চিনতে পারবে তবে তিনটি জায়গায় তিনটি তিনটি কঠিন ভয়াবহ স্থানে তারা একে অপরকে কেউ কাউকে চিনবে না সেই তিনটি ভয়াবহ জায়গা হল সেই তিনটি কঠিন মুহূর্ত হলো মিজানের পাল্লায় যখন মানুষের আমলসমূহকে পরিমাপ করা হবে যখন মানুষের সামনে তাদের আমল নামা খুলে দেয়া হবে মানুষেরা যখন তুলসিরাতির উপর আরও পুলসিরাত পার হওয়ার চেষ্টা করতে থাকবে এই তিনটি কঠিন মুহূর্তে কেউ রাখবে না সেদিন ভাই বাবা মা স্ত্রী সন্তান সবাই তার থেকে পালায়ন করবে সেদিন প্রত্যেকেই চিন্তায় পরিমাপের জন্য উঠিয়ে দেওয়া হবে তখন তোমার দুশ্চিন্তা শতগুণ বেড়ে যাবে মুক্তির কোনো ধরনের উপায় না দেখে চিন্তায় পেরেশানিতে তোমার চেহারা একেবারেই বিবর্ণ হয়ে যাবে পরিশেষে তুমি আশা করতে থাকবে অতপর যখন তাদের কারো মৃত্যু চলে আসে তখন সে আফসোস করে বলে এ আমার পালন কর্তা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 তাকে আর দুনিয়াতে ফিরে পাঠানো হবে না এটা তো তার একটি কথা মাত্র আর পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বার্জা জীবনেই থাকবে পুনরুত্থান দিবসে যখন সিংঘায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের আত্মীয়তার বন্ধনগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে কেউ কারো সাথে কোনো ধরনের কথা বলবে না কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না ফমান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 প্রজ্বলিত আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে জাহার নামের প্রজ্বলিত আগুন তাদের মুখমন্ডলকে দগ্ধ করবে এবং এর ফলে তারা বিভৎস আকার ধারণ করবে আলম তকুন আয়াতি তুতলা আলাই তুকুন তোমাদের সামনে কি আমার আয়াত পঠিত হয়নি তোমরা তো সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে রব্বানা, তারা বলবে হ্যাঁ আমাদের পালন কর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি রব্বানা আখরিজিনা মিনহা ফাইনা ফাইনা তারা আবারও বলবে হ্যাঁ আমাদের পালন কর্তা এই জাহার্নাম থেকে আমাদের উদ্ধার করুন এরপরে যদি আমরা আবারও অপরাধ করি তাহলে আমরা গুনাগার হব আল্লাহ তালা তখন তাদেরকে ধমক দিয়ে বলবেন অলিমুন আল্লাহ তালা রাগান্বিত হয়ে বলবেন হে পাপিস ঠোঁড়া তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো আমার সাথে কোনো কথা বলো না হে পাপিস ঠোঁড়া তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো আমার সাথে কোনো কথা বলো না